আরেকটা ফটোয়া ওনাদের কাছে গিয়েছে যে আহামতাল পৃথিবীর বিভিন্ন দেশে আমরা বিভিন্ন রকমের ঈদ পালন করতে দেখি ঈদ এই সকল ঈদ পালন করা যাবে কিনা যেমন আমরা দেখি বিবাহ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান করা হয় তারপরে নবীশালামের জন্মদিন जन्मदिन ईद एद, ईदे मिलदूनबी तरह विभिन्न नतून नतुन ईद ना फतवातना सर्वोच्च स्थायी कमिटी मामोआ अच्छा तला ইসলামে ঈদ হলো মোট তিনটা হলো আধা একটা আধা উ একটা হল উল জুমুয়া আমাদের ঈদের দিন মুসলিমদের জন্য আয়াদুহা মিনাল এর বাহিরে যত রকমের মিলাদ আছে যত রকমের ঈদ আছে যেমন নববর্ষের ঈদ নববর্ষের ঈদকে কি বলে থার্টি ফার্স্ট নাইট নববর্ষ এটা সেটা যা যা বলে এই জাতীয় যত উৎসব আছে মাউলতের নবী সাল্লু আসাল্লাম নবী সালামের জন্মদিনের ঈদ তারপরে এরকম কোনো বাদশাহ কোনো নেতার ক্ষমতায় বসার প্রতিষ্ঠিত হওয়ার দিন এই উৎসব বানায় নেওয়া এই জাতীয় যত ঈদ আছে কখনো এই ধরনের ঈদ ছিল না নবী সাল্লামকে নববর্ষ উদযাপন করেছেন আচ্ছা নবী নিজের জন্মদিন কয়বার পালন করছেন নবী সাল সালামের সাহাবিরা নবিসের এত মহব্বত করতেন নবী সাল সালামের কয়দিন পালন করছেন নবিস্লামের জন্ম তারিখ কোন সালে কোন তারিখে জন্মগ্রহণ করছে এটাও তো তারা জানতেন না সাহাইকারসলাম কোন দিন কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করছেন সেটাই জানতেন না যদি তারা বার্থডে পালন করতেন ঈদ এ মিলাদুল্নবী পালন করতেন তাহলে তো তারা আগে সেটা নিশ্চিত হয়ে নিতেন যে আমার রাসুল কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করছেন নবিসামকে জিজ্ঞাসা করতেন যে ইয়া রসুল আল্লাহাম আমরা একটু আপনার বার্থডে পালন করতে চাচ্ছি আপনার জন্ম তারিখটা কোন মাসের কোন তারিখে আমরা ওই দিন একটা আরবীয় রীতি অনুসারে ওই সময় তো আর ক্যাক ছিল না ক্যাক থাকলে তো পঞ্চাশ কেজি ষাট কেজির ক্যাক তো সেই সময় যা ছিল খেজুর দিয়ে হোক বা অন্য খাবার দিয়ে হোক একটু বার্থডে পালন করতেন তো নবী সাল্লাহ সাল্লামকে কোনো স্বাভাবিক জীবনে জিজ্ঞাসাও করেন নাই যে আপনার জন্ম তারিখটা কয় তারিখ আচ্ছা এটা তো বুঝলাম যে যে সময় নবী সাল সাল্লাম জন্মগ্রহণ করছেন সেই সময় নবিসামের বাবা ছিলেন না লিখে রাখেন নাই বাসে সময় মা ছিলেন মা অতো খেয়াল করেন না এরকম কিছু লেখে রাখেন নাই যখন নবী সরলাম এন্তকাল করেছেন তখন নবীসুল্লামের ইস্ত্রীরা জীবিত নবীলসাল্লামের মেয়ে জীবিত নবীসলামের যারা নিজেদের প্রাণের সে নিজেদের জীবনের থেকে নবীসরুলামকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসতেন সেই নবীসরুলের সাহাবিরা হাজার হাজার সাহাবিরা জীবিত সেই সাহাবিরা পর্যন্ত তারিখে মারা গেছেন সেটাও জানতেন না সেটাও পরবর্তীতে যখন ইতিহাস লেখা হচ্ছে তারিখ রচনা হচ্ছে এখানে তো এত মত হওয়ার প্রশ্ন আসে না এখানে তো একটাই থাকবে মত কারণ সবার সামনে মারা গেছেন তারা জানা যা পড়লেন তারা দাফন করলেন তারাই জানান না যে নবী কোন মাসের কোন তারিখে মারা গেছেন দশ বারোটা মতামত কেউ বলতেছে নবীশাম রমজান মাসে মারা গেছেন তো তাদেরকে জিজ্ঞাসা করলো রমজান মাস বুঝলেন কেমনে বলে যে শুনো নবী সরি বছর বয়সে নবত পাইছেন তো নবীশ্বর সালাম নবত পাইছে কোন মাসে রমাদান মাসে তো রমাদান মাসে চল্লিশ বছর পূর্ণ হয়েছে তো ঠিক নবীরা সালাম বছর বয়সে এতে করছেন তো তেষট্টি বছর তো পূর্ণ হয়েছে রমজান মাসে তাহলে নবী সরলাম রমজান মাসে এনতে কাল করছেন নবীলাম রমজান মাসে ওহী পাইছেন রমজান মাসেই বছরিত তাহলে নবিস বছর তেষট্টি বছর বলতেছি আমরা তো নবীশাম যদি রমজানে মারা না যান তেষট্টি বছর হয়েছে কেমন কারণ নবিস চল্লিশ বছর তো রমজানে হয়েছে এটা তো ঠিক আছে চল্লিশ বছর অনুভব পাইছেন তো সেটা রমজানে আর এখানে তো ইংরেজি আর আরবের হিসাব নাই নবিসের সুরা অনেকে বলছেন আরবি রমজান মাসে মারা গেছেন অনেকে সওয়াল মাসের কথা বলছেন বিভিন্ন মাসের কথা বলছেন তা এখন কথা হলো এত মত আসলো কেন এত মত আসছে এই জন্য স্ত্রীরা মেয়েরা কখনো চিন্তা করেন নাই যে নবিসামের মৃত্যু বার্ষিকী পালন করা লাগবে বা মৃত্যুদ্দিন কিছু করতে হবে কুলখানি করতে হবে এক লক্ষ কুলহুয়াল্লাহুয়া হাত পড়তে হবে কুলখানি লাগবে তারিখেন এই কথাটাই এখানে ওনারা বলতেছেন যে এই জাতীয় বিষয় সাহাবাইকার নামের যুগে তো ছিলই না ওয়ালাফি আহাদে খোলাফা আর রাশেদিন খোলাফা রাশেদিনের যুগেও ছিল না ওয়ালাফি করুন সুতরাং এই জাতীয় যা কিছু তৈরি করা হয়েছে এগুলো সব নতুন তৈরি করা শরীর বেদাত বেদাত और प्रत्येक बेदात ही हलो गुमराहि एगुलर मोहब्बत आवरण गुमराहि बेदात मान मोहब्बत आवरण ऊपर दी मन हमब्बत क्योंकि आसले मोहब्बत आवरण बेदात